ইবনু আব্বাস রদিল্লাহাল্লাহন বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখতে পেলেন ইহুদিরা আশুরা দিবসে সাওম পালন করে তাদেরকে সাওম পালনের কারণ জিজ্ঞেস করলে তারা বলল এ দিনই আল্লাহ তাল্লাহ মুসা সালাম ও বন ইসরালকে ফিরণের উপর বিজয় দিয়েছিলেন তাই আমরা ওই দিনের সম্মানে সাওম পালন করি রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ বললেন তোমাদের চেয়ে আমরা মুসা আল্লাহ সাল্লাম এর বেশি নিকটবর্তী এরপর তিনি সাওম পালনের নির্দেশ দিলেন